साढ़े सात पुनः सम्प्रचार सकाल साढ़े नटदेशे बीस टी बांगल्ए السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وعن عمر رضي الله تعالى عنه قال إن المشركين كانوا لا يفيدون حتى تطلو الشمس ويقولون أشرك تبير وإن النبي صلى الله عليه وسلم خالفهم আল্লাহর কাছে আমরা আশাবাদী এ পর্বে অমার উব্দুল খত্তা আব রাজিয়াল আনু থেকে বর্ণিত তিনি বলেন মক্কার কাফির মুশ্রিকরা কানু লাইফলুয়া শামস সূর্য না ওঠা পর্যন্ত মোজরাফা থেকে তারা মিনার দিকে রওনা হতো না আশ্রিকা সাবিরু সাবির হোজাইল গোত্রের একটি মানুষ ছিল যে এই পাহাড়ের পাদদেশে মারা গিয়েছিল এবং এখানেই তাকে দাফন করা হয়েছিল তার নামে এই পাহাড়টা পরিষিদ্ধ ছিল মক্কার লোকজনের কাছে মক্কার বড় বড় পাহাড়গুলির মধ্যে এটি একটি বিশাল পাহাড় তাই তারা বলতো যে এই সাবিরে যখন পর্যন্ত সূর্য না উঠবে তখন তারা যাবে না এটা তারা বলতো আল্লাহ নবী তাদের বিপরীত করলেন তারা সূর্য ওঠার পরে মিনার দিকে রওনা হতো আল্লাহ নবী আসাল্লাম সূর্য ওঠার আগেই রওনা হয়ে গেলেন মোজারাফা থেকে মিনার দিকে তাহলে এটা ও মুসলিমদের সঙ্গে বিপরীত করা রাসুল্লাহ সালসাল্লামের একটি আমল এই জন্যে सूर्य उठार आगे मुजराफा के बेवा सुन्नतर अंतर्भुक्त से मन रखते हैं जे भाव मीना जो बैराम सूर्य उठार पर क्यों एखे सुन की सूर्य उठा आगे जो मीनार उद्देश्य रवाना होते यदेह मुसलिम संगे सदृश्यवा इसलमर को सत्यारे एक আদর্শ নয় তাই যে ক্ষেত্রে ইসলামের সুসব্যস্ত কালচার এবং আচার অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রে আমরা সেটাই মানব সেটা অন্যরা যদি করে সে যদি আমাদেরটা আমরা ছেড়ে দেবো তা না তবে যে সমস্ত ব্যাপারে আমাদের সুস্পষ্ট অন্যদের সঙ্গে সাদৃশ্য হবে সেটাকে বিপরীত করা আল্লা নবী আসলাম পছন্দ করতেন এবং বিভিন্ন ক্ষেত্রে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য না করা আল্লা নবী পছন্দ করতেন যে যেভাবে যেখানে যেতে এসেছে আমরা জানব এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবন গড়বো সেটা হবে আমাদের আলোকে জীবন গড়ার এক প্রত্যাশা জম আকাবা রাহুল বোখারি ইবিনা আব্বাস এবং হাইব রাসুলিল্লা আল্লাহ রাসুল সাল্লাহ্লামের যে আজাদকীর্ত জায়দ বিন হারেসা গোলামের সন্তান ওসাম আিন জাইদ যে উম্মে আইমানের পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন যে উম্মান রাসুল্লাহ সাল্লাহ সাল্লামে তার করে তিনি লালিত পালিত হয়েছিলেন আল্লাহ নবী আলিস্লাতামের এই দুইজন সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাস ওসামা বিন জায়েদ বলেন যে আল্লাহ নবী আলি সাল্লাতসাল্লাম যে আমরা আকাবার পাথর মারা পর্যন্ত তিনি তালবিয়া পড়তে ছিলেন যে কথা আমরা আগে বলেছি যে যখনই যামরা আকাবাতে দশ তারিখে পাথর মারবে তালিবিয়া বন্ধ করে দিয়ে আল্লাহবর আল্লাহ আকবর বলে সাতটা পাথর মারবে ইমাম বকের রহমতুল্লাহটি বর্ণনা করেছেন আল্লাহ নবীসালাতাম মিনাতে কিভাবে পাথর মারলেন কোন দিকে দাঁড়িয়ে এই বর্ণা দিচ্ছেন আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তাল্লাহ निक्षेप कर लें जमरतुल कबरा मार्नत नियम होबाघर के, के, के बाम दिखे रेखे मक्का के डान दिखे मीना रेखे पाथर मारते हैलोन के सम्भवैसे कर না করতে পারে যে দিক থেকে মারবে হয়ে যাবে আল্লাহ নবীর সুরাবাকারা নাজিল হয়েছে কারণ সুরাবাকার মধ্যে হজের যে বিধান হজের যে নিয়ম কানুন হজের যে আহকাম এখানে কি হয়েছে রয়েছে তাই এখানে নাজিল হয়েছে বলে আব্দুল্লা মাসুদ এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এটা বোখারি মুসলিমের হাদিস ওয়ান জামিন জামিন আব্দুল্লাহ বলেন আল্লাহ নবী আহিসাল নাহার অর্থাৎ দশ তারিখে চাষটের সময় আল্লাহ নবী জামরাতুল আকাবা কে পাথর নিক্ষেপ করেছেন ওমা বাড়ির পরের গুলি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আয়মি তসরিক তিনি পাথর নিক্ষেপ করেছেন ফয়দ আজালাতসাম সূর্য যখন ঢলে গেছে তালে প্রথম দিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ঢোলার আগ পর্যন্ত মারা হলো উত্তম সময় না সুযোগ না হলে সমস্যা থাকলে সূর্য ঢোলার পরে এমনকি রাত্রেও মারা জায়জ রয়েছে আর পরের তিন দিন এগারো বারো ঢলে যাওয়ার পরে জহরের আজান হয়ে গেলে তারপরে পাথর মেরেছেন আল্লাহ নবী আলিসালাম तीन, को तीन दिन ये और ये तीन दिन कर ओल मा एकम एगारो बारो तेर के अवश्य सूर्य ढोलार पर ही मारते हैं क्यों जो ना पर सूर्य डूबार परे एमक फजर पर्तर मारा जाएज रही है बर्तमान पाथर मार समस्या तो नहीं कैक तला भवन से एकदिक दिखे जा दिए नाम तो सुंदर एक चमत्कार व्यवस्था जरा यह व्यवस्था कर अल्लाह रबुल आलमीन तुस्त कर दीर्घजीवी कर तक मक्का मदिनार खिदमत करारून मुमिन मुसलमान सारा पृथ्वी खिदमत कर सूझ महान रबुल आलमीन ते खिदमत के कबुल कर नीन एर उत्तम जजा तक आल्ला दान कर दो आज हजर सेलग के क्षगुलि केन्दर भावे सठीक भावे सुबह আল্লাহ রাসুলের নিয়মে করতে পারার জন্যে আর সৌদি সরকারের পক্ষ থেকে সুন্দর সুন্দর কিতাব এবং মানচিত্র এবং রাস্তাঘাট গাড়ি ঘোড়া কত কিছুই পানি আর যত কিছু পরিজন ব্যবস্থা করেছেন এই ব্যবস্থাগুলির পরেও এক শ্রেণীর মানুষ তাদের নিজের স্বার্থ অর্জন করার জন্যে তারপরে সেখানে বিঘ্নতা সৃষ্টি করে সেখানে বিভিন্ন ধরনের জ্ঞানজাম এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেন আল্লাহর কাছে আমরা দোয়া করব। তাদেরকে আল্লাহ হৃদায় দান করুক এবং তাদেরকেও বলবো যে আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিয়ে আপনাদের পয়সা উপার্জনের ব্যাপারটা অত্যন্ত এটা নিকারজনক এবং এটা খারাপ এ থেকে আমরা এই ধরনের অন্যায় থেকে বিরোধ থাকার চেষ্টা করব। হাজিদেরকে নিয়ে আল্লাহর মেহমানকে নিয়ে নিছক ব্যবসা করা খিদমত না দিয়ে প্রতারণা করা এটা কিন্তু বিরাট অন্যায় হবে জুলুম হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন जुलूम करी कड़े देवें हजर बेपारे एकेरके सहजोगा करजर दायित्व जरा तह सुंदर सुस्था हज पालन सबा जार जोटूक भूमिका पालन करा दरकार ततटूक सुंदर मत हज होबरुर हज है इनशालामर तला खान यमरतिया बेसब يكبر على اسم كل حصيات ثم يتقدم ثم يسهل فيقوم فيستقبل القبلة فيقوم تبيلا ويدو فيرفع يديه ثم يرمي الوستا عبد الله بن عمر ثقه بنته رضي الله تعالى عنه تني انه كان يرمي الجمرات الدنيا سبচে ছোট জেটা জمراتুল সুগরা ছোটটাকে মারতেন 7টি কঙ্কর মারতেন আল্লাহ আকবর এরপরে আল্লাহ আকবর তাহলে আপনি পাথর মেরে বলেন আল্লাহ আকবর অথবা পাথর মারার সময় বলেন আল্লাহ এরপরে তিনি নেমে যেতেন ফায়াকুমো এখানে দাঁড়াতেন ফায়াস্তাকবিল কেবলা কেবলাকে সামনে করতেন ফায়াকুমো তাবি ইলান লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন ফায়ারা ফাইয়া দেয় তার দুই হাত উত্তোলন করে লম্বা দোয়া করতেন করতেন যেটা ওইটাকে পাথর মারতেন এরপরে তিনি বাম দিকে একটু সরে যেতেন আমরা আমাদের একটি বিরতির পরে বাকি অংশ পূর্ণ করব সে সময় পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন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 সংগ্রাম করছি করতে রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে মানবতার জন্য করুণাসহ তাম সৃষ্টির জন্য समस्त विश्व रहमत बनिए पाठ शांति सोमवार शनिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे बीस टी बांगल বিরতির পূর্বে আবদুল্লাহ রাজেলা যে পাথর মারার পদ্ধতি বর্ণনা করতেছিলেন তিনি ছোটটাকে মেরে সামনে এগিয়ে সহজ জমিনের মধ্যে নেমে যেতেন সেখানে তিনি দাঁড়িয়ে লম্বা কেবলা সামনে করে তিনি লম্বা দোয়া করতেন দীর্ঘক্ষণ এরপরে মধ্যমটাকে মারতেন মারার পরে তিনি বাম দিকে যেতেন আয়ুশ হেলো বাম দিকে গিয়ে আবার তিনি সাধারণ যে মাটি ওইখানে তিনি নেমে যেতেন মানে রাস্তা ছেড়ে সাইডে চলে যেতেন তারপরে কেবলাকে সামনে করে হাত উঠিয়ে লম্বা দীর্ঘক্ষণা করতেন থেকে সেটাকে মারলেন ওলাফ ও ইন্দাহ এই বড়ো জামরাকে মারার পরে আর সেখানে তিনি দাঁড়ালেন না সুম্মা শারিফ এরপরে তিনি ওখান থেকে সরে গেলেন এইভাবে আবদুল্লাবিন ওমার তার পাথর মার সম্পাদন করে বললেন রাহুল বুখারি হালসিমাম বুখারি বর্ণনা করেছেন দালা আবদুল্লাহ আনহ পাথর মারার পদ্ধতি তিনটাকে কিভাবে হবে ছোট মধ্যম বড় ছোট এবং মধ্যমটাকে মেরে केबलामुखी हुए लम्बा दीर्घक्षण दावा बड़ोटे मारे ना दाड़ी मीनार दिखे चले जावासलम सुन्नति पद्धति आज पद्धत कम पे हज सहर आकुल आवेदन थे अपनारा जो पाथर मारते जाबर जे एक अजीब काज तक रसुलरिका जेने मार चेष्टा करबेंदी क्यों जेको दिखते पाथर निक्षेप कर সেটা তার আদা হয়ে যাবে ইনশাআল্লাহ وان هو الله, الله صلى قال اللهم ارحم المحلقين قال والمقصرين يا رسول الله قال في الثالث والمقصرين متفق علیه আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জা থেকে বনি তো তিনি বলেন আল্লাহর নবী আঃ যারা মাথা মুন্ডন করেছিল মাথা ন্যাড়িয়ে করে নিছিল তাদের اللهم ارحم المحلقين যারা মাথা ন্যাড়িয়ে করেছে চুল একবারে आल्ला दया करो साहब हे आल्ला रसुल जरा माथार चूल केटे छोटो तरज आल्लाबी यारे तृत्य बारे गलमोकिन मान जरा कराए चूल छोट कर तर प्रति आल्ला दया करो तोेत्र बुझे परल्ल माथा नाड़िए ना चूल एकेचे फेले दल उत्तम तब प्रयजने वप्रियजने के চুল ছোটো করে তাহলে সেটাও জায়জ রয়েছে এক্ষেত্রে আসলের দোয়া যে বেশি থেকে বঞ্জিত হয়ে কম দোয়া পেয়ে যাবে এজন্যে মনে রাখতে হবে যে মাথার চুল নাড়িয়ে করে দেওয়া উত্তম তবে এক্ষেত্রে অনেকে দেখা যায় এখান থেকে ওখান থেকে দু করে কেটে নেয় এটাতে কিন্তু তার হবে না সমস্ত মাথা থেকে যেন কাটা পড়ে কেঁচি দিয়ে বা মেশিন দিয়ে সমস্ত চুল থেকে যেন কাটা পড়ে এমনটা হলে তখনই পরিপূর্ণ হবে বাকি এখানে ওখান থেকে চারটা পাঁচটা করে কেটে নেওয়া এটা ঠিক হবে না একজন যারা বাইর থেকে হজ করতে আসেন দেখা যায় মারোয়া পাহাড়ের ওপরে বা মিনাতে চুল যারা কাটে এখান থেকে ওখান থেকে কাটে সাধারণ মানুষ বইটে পড়া আর কি শিখেছে বাদ দিয়ে ওদের দেখাদেখি নিজেরাও দু একটা করে কেটে নিয়ে ওইখান থেকে গ্রাম খুলে হালাল হয়ে যায় এগুলি কিন্তু শূন্যতের পরিপন্থী হয়ে গেল সমস্ত মাথা নাড়িয়ে করে ফেলেন অতবা সমস্ত মাথা থেকে যেন চুল কাটা পড়ে সেই কেচি দিয়ে হোক আর মেশিন দিয়ে সেটা আমাদেরকে মনে রাখতে হবে আর ক্ষেত্রে আল্লাহর নবীর যে দুয়া মাথা নাড়িয়া করাদের জন্য এইটাও নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রাসুল্লাহ আব্দুল্লাবিন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলসালাম বিদায় হজে তিনি দাঁড়ালেন হজা আলু আলুনা আল্লাহর নবীকে এটা ছিল এগারো তারিকে. আল্লাহ নবী আসালাম মিনাতে তিনি দাঁড়ালেন তিনি দাঁড়ালেন যখন আমি এটা অনুভূতি করতে পারি নাই তো কাবুলা আনাদ বাহ আমি মাথা নাড়িয়ে করে ফেলেছি কুরবানি জবা করার আগে আল্লাহ নবী বললেন তুমি জবা করো কোনো সমস্যা নেই পাথর মারো কোন সমস্যা নেই আব্দুল আমরুবাস বলেন এই দশ তারিখে আল্লাহ নবী আসাতামকে जेटा प्रश्न करे आगे, पौरे पौरे आगे, जे जे आगे पर आगे जेटा प्रश्न कर आल्ला नबी असद्लम तरह उत्तरे इफ अल वहाराज तुम्हारी कमार समस्या नहीं हालसटी बखारी मुस्लिमे वर्णित होर द्वारा बोझा गल दस तारिखे सकाले जे क्षूल रही है प्रथमत पाथर निक्षेप करपे जबाह नाहर कर এরপরে আর চুল কাটবে বা নাড়িয়া করবে এরপরে তফ হেফাজা করবে এই চারটি কাজ তোর তীব্র সহকারে ধারাবাহিকভাবে করা সুন্নত কেউ যদি ইচ্ছা করে বা অনিচ্ছা করে এর আগে পিছে করে নেয় তাহলে কোনো সমস্যা নেই এ হালিস দ্বারা এটাই প্রমাণিত হল কারণ অজিব যদি হতো আল্লাহ নই বলতেন আদা করো এবং দামদাও দাও বা কোরবানি দাও একটা কিছু বলতেন এখানে সুস্পষ্ট বোখারি মুসলিমের মতো विशुद्ध हादिस थारे तरतीब के अजीब मनी तरतीब के, के उल्टो कर ले कर्बानी दीते जबा करते कथा बला अत्यंत कठिन कथा हो जाए आल्लाह नबीसलम जखने स्वयं वरु तफ आए सी सी तपाय विभिन्न हादिसर द्वारा सब क्षूल दस तारीखर आगे पर उल्लेखे से आल्लाबी আইফ আল আলা হারাজ বললেন আর আমি যদি বলি এটা করা যাবে না করিও না এটা এটা বিপজ্জনক তাহলে কেমন হবে আল্লাহ নবী আলিসাল্লাম যিনি আমাদেরকে হজ শিখালেন তার হজের যে মশ আলা সেখান থেকে আমরা না নিয়ে যদি অন্য কোথাও থেকে নেওয়ার চেষ্টা করি তাহলে তো কষ্ট হয়ে যাবে উল্টোপাল্টো হয়ে যাবে এই জন্য বোখারি মুসলিমের হাদিসটি আমাদের কাছে অত্যন্ত শক্ত দলিল যে দশ কাজ চারটি কি নয় তত্তিব অজীব নয় শূন্য এটুকুই আমাদের কাছে সাব্যস্ত হয় এখানে আরও আমাদের মনে রাখতে হবে পার্থপক্ষে সুন্নত অনুযায়ী আমল করা পারব তারপরেও এর বিপরীত অনেকে ইচ্ছা করেই করেন তবে যায় রয়েছে তবে সুন্নত মোতাবেক করাটাই হবে কি আমাদের জন্য করণীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে তবে আগে পরে হয়ে গেলে সমস্যা যে নেই এবং দাম দিতেও হবে না এ কথা সুস্পষ্ট এর মধ্যে কোন সন্দেহ নেই মাখরামা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলী সালাম মাথা নাড়িয়া করার আগে মুন্ধন করার আগে তিনি কি করেছেন নাহার করেছেন আমারা সাহাবাহু বেদা আলিক নবী সেইভাবে করার জন্যে তার সাহবায় নির্দেশ দিয়েছেন তাহলে পাথর মারা এরপরে কুরবানি বাহার করা এরপরে মাথা করা তাহলে এই নির্দেশ করলেন নয়। যদি অজীব হতো তাহলে ওই যে আগের হাদিসের সঙ্গে তাহলে কি হতো বিপরীত ধর্মীয় অর্থ হয়ে যেত তাহলে এখানে নির্দেশ করা মানে কি নির্দেশ মুস্তাহাব বা উত্তম বা সুন্নত তা না হলে দুই হাদিসের মধ্যে একটা বিপরীত কি একটা মোকালে হয়ে যাবে আউ্বাল প্রথম হালাল হয়ে যাবে তিনটি কাজ হলো পাথর নিক্ষেপ করা মাথা নাড়িয়া বা চুল করা আর কাবা ঘরের তফ বা তফে জিয়ারা করা এই তিনটি কাজের যে কোনো দুইটি করবে সে প্রথম হালাল হয়ে যাবে বাকি তিনটি যখন হয়ে যাবে তখন সে পূর্ণ হালাল হয়ে যাবে প্রথম হালাল হওয়ার পরে স্ত্রী ছাড়া সব তার জন্যে এহরাম পড়ার জন্য যা নিষিদ্ধ ছিল সবই হালাল হয়ে যাবে আর বাকি যখন তিনটি পূর্ণ করবেন তখন সে দ্বিতীয় হালাল হয়ে যাবে পূর্ণ হালাল হয়ে যাবে আর সে ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রী ব্যবহার করা তখন জায়জ হয়ে যাবে প্রথম হালালের পরে এহরামের কাপড় খুলে দিয়ে গোসল করে নর্মাল কাপড় পরে কা ঘরের ত করতে যেতে পারবে আতর সুগন্ধি মাখতে পারবে কোনো সমস্যা নেই যেটা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে থেকে মা আয়স বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন যখন তোমরা পাথর নিক্ষেপ করে দিবে দশ তারিখের মাথার চুল নাড়িয়ে করে দিবে ফকাত হাল্লাল কুম্তিব তখন তোমাদের জন্য। হালাল হয়ে যাবে বড়ো জামারা কে নিক্ষেপ করা আর মাথার চুল নাড়িয়ে করা কুর্বানির সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই তাহলে তিনটি কাজ তফ মাথা নাড়িয়ে করা বা ছোট করা চুল আর হলো কি পাথর নিক্ষেপ করা কাজে কখন আমার কুরবানি হবে এই তর্তীব মনে করে আমি অপেক্ষা করবো আর তখন আমার মাথা নাড়িয়ে করবো পরে তর্তিব নিয়ে বসে থাকার কারণে অনেক হাজিদের অনেক কষ্ট হয় যেখানে আল্লাহ সহজ করে দিয়েছেন তার রসুলের মাধ্যমে সেখানে নিজের উপরে কষ্ট করে নেওয়া মাস আল্লাহ উল্টা করে নেওয়া কট্টুক ঠিক হবে এটা আমাদের একটু বিবেচনা করে দেখা দরকার তবে এক্ষেত্রে বলবো কেউ যদি নিজের উপরে কষ্ট করে তাতে তো শরীয়তের আল্লাহ রুসল্লা করার কিছুই থাকবে না আল্লাহ নবী আলসালাত সাল্লামকে দুইটি জিনিসের মধ্যে এখতিয়ার করার যখন সুযোগ দেওয়া হতো তখন আল্লাহর নবী আয়সার আহমা সহজটাকে গ্রহণ করতেন এটা ছিল তার নিয়ম এটা ছিল তার পদ্ধতি যেটা আয়েসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা আমাদেরকে বর্ণনা করেছেন তা আমরা সহজটা বাদ দিয়ে রাসুলের সুন্নতি নিয়ম বাদ দিয়ে রাসুলের তরিকা বাদ দিয়ে আমরা কঠিনটা নিয়ে নিবা হতে পারে এটা আমাদের একটু বিবেচনা করা আলাল হাসান আল্লাহ নবী আল্লাহাম থেকে বর্ণনা করে ইমু আব্বাস আল্লাহ নবী বলেন মহিলাদের জন্যে মাথা নাড়িয়ে চলবে না নাড়িয়া করা মহিলাদের চলবে না অন আলার নিসাইল তাকসির মহিলারা তাকসির করবে আঙ্গুলের এই যে গিরাগুলি রয়েছে এক গিরা বরাবর মাথার সমস্ত চুলগুলি ধরে মাথা থেকে এক গিরা বরাবর আঙ্গুল গিরা বারো কেটে দেবে এতে তার হালাল হয়ে যাবে আর সমস্ত থাকবে না মাথা চুল বড়িশি করে কাটা বা হালক বা নাড়িয়া করা মহিলাদের জন্যে নয় আজ আমাদের এ পর্যন্তই শেষ করতে হচ্ছে হজের বর্ণার আর কিছু সময় আমাদের লাগবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আল্লাহ হরবিল আলামিন। আমরা এ পর্যন্ত যা বর্ণনা করেছি সে অনুযায়ী আমুল করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেনা আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ওয়ারহমাত ওয়াবারকাত